এই গল্পটি তার নৃশংসতা ও বিভৎসতার দরুণ প্রাপ্তবয়স্কদের জন্য গল্পে বর্ণিত বিভৎসতার মধ্যে বর্ণ বৈষম্যের ছাপ থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত আমাদের বিশ্বাস শ্রোতারা গল্পটিকে তার সাহিত্য মূল্যের জন্যই গ্রহণ করবেন বাংলা ও বিশ্বসাহিত্যের সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য অ্যালিস প্যারেনের লেখা গল্প চুনিয়া আয়া অ্যালিস প্যারেনের জন্ম হয় ব্রিটিশ শাসিত ভারতবর্ষে আঠেরোশো সাতষট্টি সালে ইংল্যান্ডে পড়াশোনার পর অ্যালিস বিয়ে করেন চার্লস প্যারেন নামের এক ইঞ্জিনিয়ারকে ও ভারতে ফিরে আসেন আঠেরোশো সালে এই দেশে হওয়া তার নানা অভিজ্ঞতা নিয়ে লিখেছেন বেশ কিছু বিখ্যাত গল্প আজকের গল্পটি আমরা নিয়েছি রুপা অ্যান্ড কোম্পানি থেকে প্রকাশিত রাস্কেন বন্ড সম্পাদিত গোস্ট স্টোরিজ ফ্রম দ্য রাজ বইটি থেকে সানডে সাসপেন্সে আমরা আপনার জন্য নিবেদন করেছি বহু রোমাঞ্চকর গল্প কিন্তু আজকের গল্পটি একটু আলাদা একটু স্পেশাল সানডে সাসপেন্সে এটি প্রথম গল্প যার পুরোভাগে রয়েছেন মহিলা শিল্পীরা গল্পটি অনুবাদ করেছে ও বেতার রূপ দিয়েছে পুষ্পল প্রধান চরিত্রে গল্পকার ও চুনিয়া আয়া গল্প পাঠে ইন্দ্রাণী গল্পের সূত্রধার আমি মীর শুরু হচ্ছে চুনিয়া আয়া তোমার প্রিয় বান্ধবী মেরি পলকের চিঠি পাওয়ার সময় একবারও ভাবতে পারিনি যে ওর বাড়িতে কাটানো সময়টা অবিস্মরণীয় হয়ে থাকবে হ্যাঁ অবিস্মরণীয় মনে দক দকে ছাপ রেখে যাওয়া একটা অভিজ্ঞতার মতোই অবিস্মরণীয় সে কথায় সময় আসব তার আগে বলি কিভাবে নিয়তি আমায় ঠেলে দিয়েছিল এরকম দুঃস্বপ্ন স্বরূপ একটা অভিজ্ঞতার দিকে মেরি পলক আমার প্রাণের বান্ধবী হ্যামশায়ারে কেটেছে আমাদের শৈশব ও কৈশোর স্কুল কলেজ হর্স রাইডিং ক্লাসেস পিয়ানো ক্লাসেস সবেতেই আমরা ছিলাম অবিচ্ছেদ্য পািচক্রে আমরা দুজনেই এখন ভারতের পশ্চিম প্রান্তে মেরির বর অ্যান্ড্রু এখানকার জমি জরিপ বিভাগের বড়কর্তা। সম্প্রতি ওদের জীবনে এসেছে একটি শিশু কন্যা আমি ভারতে থাকি আমার দাদার সঙ্গে উনি এখানকার ব্রিটিশ সেনাবাহিনীর কর্নেল মেরি আমায় বহুবার ওর বাড়িতে যেতে বলেছে কিন্তু সংসারের চাপ আর আমার নিজের আলসেমির একটা অশুভ যোগ ফলে আর গিয়ে ওঠা হয়নি এই চিঠিতে দেখলাম মেরি তার জীবন অ্যান্ড্রুর সঙ্গে তার নিজের বোঝা পড়া সংসারের বিস্তারিত বিবরণ দেওয়ার পাশাপাশি একদম শেষ দিকে লিখেছে তোকে কোন ভাষায় অনুরোধ করলে আমার এখানে বেড়াতে আসবি দয়া করে জানাস তাতেই লিখবো পরে চিঠিটা তাহলে যদি তোর পায়ের ধুলো পরে এখানে আমায় না হোক আমার মেয়ে ডটিকে একবার দেখে যা ওকে মাসির আদর থেকে বঞ্চিত করছিস কেন না এরপর আর বসে থাকা যায় না ম্যারিকে একটা টেলিগ্রাম করে দিলাম অ্যারাইভিং ইলেভেন্থ দিন তিনের পরে উঠে বসলাম একটা মেল ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় ঘণ্টাচারেকের মধ্যে পৌঁছলাম গন্তব্য স্টেশনে আমি জানতাম স্টেশনে আমায় নিতে ম্যারি কাউকে না কাউকে পাঠাবেই কিন্তু প্ল্যাটফর্মে নেমে দেখি আমার বন্ধু নিজেই এসে হাজির আমায় দেখে শেষ বিকেলের আলোর থেকে উজ্জ্বল হেসে বলল যাক এলি শেষমেশ ইচ্ছে করে চিঠিতে একটু খোঁচা দিয়েছিলাম তুই তো জাত কুড়ে সেই ছোট্টবেলা থেকে ধাক্কা না দিলে একচুলো নড়াচড়া করিস না তোকে নিয়ে এই এক প্রবলেম আমার ব্যাপারে তুই সবই জানিস স্টেশন থেকে বাংলো ঘন্টা রাস্তা আমরা গাড়িতে উঠে বসলাম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা এঁকে বেঁকে চলে গিয়েছে শহরের দিকে মেরি বলল অ্যান্ড্রিউ জমি জরিপের কাজে সপ্তাহ দুয়েকের জন্য বাইরে গিয়েছে এখন নির্বিঘ্নে আড্ডা দেওয়া যাবে আমাদের গোপন কথাগুলো অ্যান্ড্রিউর তো জানা উচিত নয় মেরিকে দেখে ভালো লাগছিল স্বামী সন্তান নিয়ে দিব্যি সংসার করছে মেয়ে ডটি ওর নয়নমনি ওকে নিয়েই সময় কেটে যায় জানিস ওর খাওয়া দাওয়া দর্শীপনা খেলা আদর যতই দেখি আশ মেটে না এখানে বলে রাখি বাচ্চা কাচ্চা নিয়ে অত্যধিক আদিক্ষেতা আমার আবার পোষায় না তাই বাড়ি ফিরে যখন আমায় জিজ্ঞেস করলো আগে চা খাবি না ডটির সাথে দেখা করবি তখন নিতান্ত বেহায়ার মতোই বলে উঠলাম আগে চাটা খেয়ে গলা শুকিয়ে গেছে একেবারে তারপর না হয় তুই বস আমি দাঁড়া খানিক বাদে এক উর্দিধারী বেয়ারা স্মার্টলি স্যালিউট ঠুকে চায়ের ট্রে সাজিয়ে দিয়ে গেল এয়ালা হাতে তুলে সবই দু দিয়েছি এমন সময় ঘরের পর্দাটা একটু সরল আর ঘরে প্রবেশ করল মেরি কোলে তার শিশুকন্যা ডটি বাচ্চাটাকে দেবশিশু বললেও উত্তক্তি হয় না আমি বুঝলাম আমি কত বড় মূর্খ যে বাচ্চা দেখলেই দূরে পালাতাম এও বুঝলাম মেরি কেন নিজের মেয়েকে চোখে হারায় ডটির গাল দুটো আপেলের মতো টকটকে লাল দুধে আলতা কাঁধ ছুঁই ছুঁই সোনালি চুল ছোট্ট কপালের নিচে একজোড়া নীল চোখে তুনিয়ার মায়া হাত বাড়াতেই ডটি আমার কোলেই চলে এলো আয় আয় আয় এই তো সত্যি মেয়েটা যেমন মিষ্টি দেখতে তেমনি সুন্দর তার স্বভাব আমার মনের ভাব বুঝতে পেরেই মেরি বলল ও কখনো যেতে অস্বীকার করে না বললাম কি করছো কেমন আছো তো আমি কে বলতো আমি কে এই তো আমি ডটির গালি অনেকগুলো চুমু এঁকে দিলাম ওকে শূন্য দিয়ে আবার লুফে নিলাম এই তো চলো চল বা তোর সাথে তো বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছে দেখছি আমি একটা চাবির রিং ব্যাগ থেকে বের করি ডটির সাথে খেলছিলাম চলো চলো দেখো এবার আমাদের খেলায় বাদ সাধল স্বয়ং ম্যারি হ্যাঁ তুই তো দেখছি ডটি কেঁপে আমায় ফুলেই গেলি ওকে নিয়ে বসে থাকলে আমার সাথে আড্ডা দিবি কখন কত গল্প জমিয়ে রেখেছি জানিস আচ্ছা তো সেই পুরোনো অ্যাডমায়র সঙ্গে দেখা হয়েছিল নাকি তাহলে আর বলছি কি ওর সঙ্গে খেলতে বসলে শুনবি কি করে দাঁড়া ডটিকে সামলানোর ব্যবস্থা করি চুনিয়া দশেক পরে ঘরের বাইরে পায়ের আওয়াজ পেলাম আর তারপরে ঘরে প্রবেশ করল চুনিয়া আমার মনের ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠলো চুনিয়া চেহার মধ্যে এমন কিছু ছিল যে আমার মনের মধ্যে একটা অশুভ ইঙ্গিত মাথা চাড়া দিয়ে উঠল চুনিয়া বলিষ্ঠ চেহারার কিন্তু সেটা বড় কথা নয় মনে ঠান্ডা স্রোত বইয়ে দায় ওর মুখটা কোষ্টি পাথরের মতো মুখে একটা ঝাপা হিংস্রতা আর তার সঙ্গে মানানসই কুতকুতে চোখ চোখ নাকি ছাই চাপা আগুন মতে রমিল হলেই যেন সেই আগুন পুড়িয়ে খাঁক করে দিতে পারে যে কোনো মানুষকে ম্যারি দেখলাম খুব সহজভাবেই বলল চুনিয়া তুমি ওকে খাইয়ে দিয়ে খানিক্ষণ ভুলিয়ে রাখো এখন আমাদের গল্প করতে দেখলেই ও আবার দোষী পোনা শুরু করবে চুনিয়া কেমন একটা ঘর ঘরে গলায় বলল জি ম্যাম সাহ তারপর আমার দিকে আস্তে আস্তে এগিয়ে এলো হিংস্র সাপত এইভাবেই আস্তে আস্তে নিজের শিকারের দিকে এগোয় ওকে সামনে এসে হাত বাড়িয়ে ডটিকে তুলে নিল আমি বোধহয় ডটিকে একটু শক্ত করেই ধরেছিলাম তাই ওকে ঈসৎ বল প্রয়োগ করতে হলো আহ আর এক লহমায় টের পে গেলাম যে ওর পেশিবহুল হাতে আছে নির্মম শক্তি বেরিয়ে যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে চুনিয়ার আলগা বিষাক্ত হাসিটা চোখ এড়ালো না যেন নিঃশব্দে বলে গেল দেখলে তোর কিছুই করার নেই ওরা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি চাপা গলায় মেরিকে শুধোলাম একে কোথায় পেলি দেখলেই তো ভয় ভয় লাগে এরকম একটা ভয়ঙ্কর দেখতে আয়ার হাতে তুই এরকম ফুলের মতো একটা শিশুকে ছাড়িস কোন সাহসে ও যদি ও যদি ডটিকে কিছু করে চেহারাটা যা দেখলাম তুই জানিস না বলেই বলছিস চুনিয়া আমার মেয়েকে আগলে রাখে সব সময় আর মানুষটা ভীষণ বিশ্বস্ত তুই ওর সামনে সিন্ধুকের দেড়া ঝাট করে খুলে গেলেও ও কিচ্ছু নেবে না আমি আর মেরির বিশ্বাসে আঘাত দিলাম না অনেক রাত পর্যন্ত গল্প করে ঘুমিয়ে পড়লাম পরদিন ঘুম ভাঙল একটা নরম স্পর্শে প্রথমেই কানে এলো পাখির কিচে মিচি আর চোখ খুলে ধার ঘোরাতেই চোখে পড়লো আমার মাথার বালিশ ধরে টানছে ডটি দরজা খোলা ঢুকে পড়েছে বোধহয় আমি সঙ্গে সঙ্গে ওকে কোলে তুলে নিয়ে বললাম ও বেবি গুড মর্নিং তুই এখানে কি করে এলি মাকই আমি বাচ্চাটাকে কোলে তুলে নিলাম আর তারপরই চোখে পড়লো ওর পায়ের মোজা জুতো আর জামার নিচটা ভিজে সব সব করছে কী রে এটা আবার কি করে বাধালি তুই জবাবে ডটি হাত তুলে আমার অ্যাটাচড বাথরুমের দিকে দেখালো সেখানে ওকিমেরি দেখলাম বালতিটা গড়াগড়ি খাচ্ছে আর তার মেঝেতে দরজা খোলা মেরির কন্যা আমার ঘরে ঢোকে তারপর দরজা খোলা পেয়ে জল নিয়ে ক্লান্ত ছিলাম বলে আমি ও আর টের পাইনি আমি ওকে কোলে নিয়ে হাঁটা দিলাম মেরির ঘরের দিকে দরজায় টোকা দিয়ে ঢুকে দেখে মেরি তখন সদ্য বিছানায় বসে হাই তুলছে চাবুক না মারলে কাজ করে না চুনিয়া চুনিয়া একটু পরেই চোখ রগড়াতে রগড়াতে ঘরে ঢুকলো সে সকালে ঘুম থেকে উঠেছে বলে চোখে মুখে হিংস্রতা কম আলু ভাবটাই বেশি ওকে দেখে মেরি তপ্তস্বরে বলল সকাল থেকে আফিম টানতে শুরু করেছ আজকাল তোমায় কতবার বলেছি ডটিকে চোখের আড়াল করবে না তুমি জানো ও এই মেম সাহেবের জল নিয়ে খেলেছে মাত্র জ্বর থেকে উঠেছে ডটি ডাক্তার বলেছে ওকে সাবধানে রাখতে যাতে ঠান্ডা না লাগে আর তুমি কি ওকে হাতুম ছেড়ে দিলে কোন ভাগারে ছিলে এতক্ষণ মা জনী মেরির এই আক্রমণের মধ্যেও দেখলাম চুনিয়া টু শব্দটি করল না স্নায়ুর উপর ভালো নিয়ন্ত্রণ আছে বলতে হবে মেরি অবশ্য কোনো রাগঢাক না করে রুঢ় গলাতেই বলল হয়ে দাঁড়িয়ে গাড়িয়ে লাভ নেই এই বেড চেহারা নিয়ে যাও ডটির জন্য শুকনো পোশাক আশাক আর মোজা নিয়ে এসো না পারলে বলো ওটাও আমিই করে দিচ্ছি ছোট্ট সব রক্তচার দল আমারই কপালে জুটেছে বসে বসে মাইনে নেবে আর কাজের বেলায় অষ্টরম্ভা বলতে বলতে ডটির পায়ে ভিজে মোজা জুতো খুলে নিয়ে ছুড়ে ফেলে দিল মেরি আর তখনই ঘটল কাণ্ডটা দমকা হাওয়ায় একটা জুতো উড়ে গিয়ে লাগলো চুনিয়ার মুখে তার গালে আঘাত করে নিঃশব্দে জুতোটা পড়ে গেল সঙ্গে সঙ্গে কাল সন্ধ্যায় চুনিয়ার চোখে দেখা সেই ছাই ছাইচাপা আগুনটা ঠিকরে বেরিয়ে এলো আর আমার মনের অশুভ ভাবটা প্রবলভাবে হাতছানি দিয়ে উঠল পরিষ্কার মনে হল এর কাছে মেরি আর তার সন্তান বাড়ি নিরাপদ নয় এদিকে মুখে জুতো লাগার পর চুনিয়ার চোখ যেমন জ্বলে উঠেছিল তেমন নিভেও গেল চট করে কিন্তু ওর পরের কথাটায় আমার মনের ভয় আরো শিকড় ঘেরে বসল এত অপমানের জবাবে চুনিয়া হালকা হেসে ওই বিটকেল গলায় বলে উঠল নিশ্চয় নিয়ে আসব। শুকনো জামা কাপড় ডটির কাজ সারার দায়িত্ব তো আমারই ওই আলগা হাসির মধ্যে ছিল শয়তানির ঝলকানি এ আমি হলপ করে বলতে পারি ঘর ফাঁকা হলে আমি ম্যারিকে বললাম কি দরকার ছিল ওর সঙ্গে এমন বিশ্রীভাবে কথা বলার ম্যারি তুই এদের জানিস না একটু ঢিল দিলেই সাপের পাঁচ পা দেখবে ডটি সত্য জ্বর থেকে উঠেছে জল নিয়ে খেলা করলে আবার শরীর খারাপ করবে না চুনিয়াকে তো রাখাই হয়েছে ওর খেয়াল রাখার জন্য সেটা না করে ভোস করে ঘুমলে কার মাথা ঠান্না তাকে বল দেখি এদের নিয়ে তো একটাই সমস্যা ফাঁক পেলেই কাজে ঢিল দেবে অথচ টাকা নিতে ও স্তাদ তুই ওর কথাটা মন দিয়ে শুনলি প্রচ্ছন্ন হুমকি দিয়ে গেল ও তোদের কোনো অনিশ্চয় করার চেষ্টা করে কিউ আর বিং জাজমেন্টাল নাও মাই ডিয়ার ও শুধু নিজের কাজের কথা বলছে ডটির দায়িত্ব তো ওরই আসলে ওর অ্যাপিয়ারেন্সের জন্যই তোর শুরু থেকে ভালো লাগে না তাই মনের মধ্যে সব আষাঢ়ে গল্প ফাঁদছিস বলছিস বটে আমার তব ভরসা হচ্ছে না তুই তো মাঝখানেক আগে ছিলি না তাই বলছিস ডটির চরের সময় নাওয়া খাওয়া বলে সেবা শুশ্রূষা করেছিল চুনিয়া মাঝে মধ্যে কাজে ফাঁকি দিলেও ওকে ছাড়া এই সংসার অচল এরকম ফুৎকারে উড়িয়ে দিলে আর কী বা বলা যায় আমি আর কথা বাড়ালাম না আরো দিন দশেক ছিলাম মেরির বাড়িতে আড্ডা জঙ্গলের সাফারি বাংলোর পিছনে বয়ে যাওয়া নদীর ধারে ভ্রমণ নিয়ে দারুণ কেটেছিল সময়টা যদিও এই কদিনে চুনিয়ার প্রতি আমার মনোভাব এক বর্ণও পাল্টায়নি আমি আলাদা করে মেরিকে আর কিছু বলিনি ঠিকই কিন্তু যখনই চুনিয়া ডটির সঙ্গে থাকতো, আমি ওকে চোখে চোখে রাখতাম মহিলা সেটা বুঝেছিল কিনা জানি না তবে আমায় দেখে একটা হাড় জ্বালানো মুচকি হাসি হাসত্রু আমার বিদায় জানানো দিন এসে গেল এবার মেয়ের সঙ্গে ডটিও এসেছিল আমায় স্টেশনে ছাড়তে ট্রেন ছাড়ার আগের মুহূর্তে আমি ডটের কপালে চুমুখে আমার কানের সোনার দুল দুটো খুলে ওর হাতে দিয়ে বলেছিলাম ডে এই মে এবার তুই শিগগিরই মার বাবাকে নিয়ে আসবে আমাদের বাড়ি মনে থাকবে তো ডটি আমার কথার জবাবে খিলখিলিয়ে হেসেছিল তখনও জানি না আমার জন্য এক ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করছে বাড়ি ফেরার পর ম্যারির সঙ্গে কাটানোর সময়গুলোর কথা খুব মনে পড়ছিল বিশেষত ডটিকে খুব মিস করছিলাম এভাবে কাটলো কয়েকটা দিন একদিন সকালে উঠে ভাবছি চিঠি লিখে মেরিকে সপরিবারে এখানে আসার আমন্ত্রণ জানাই তখনই দেখলাম আমাদের বাংলোর গেট খুলে ঢুকছে পোস্টম্যান সাইকেল বাংলোর দরজায় রেখে আমার স্যালুট ঠোকে হাতে একটা খাম ধরে দিয়ে চলে গেল সে খামের গায়ে দেখলাম মেরির বাড়ির ঠিকানা হাসি মুখে খাম ছেড়ে বের করলাম চিঠিটা আর তারপরেই আমার মাথায় বাজ পড়ল চিঠিটা ম্যারির থেকে নয় এসেছে তার হাজব্যান্ড অ্যান্ড্রোর কাজ থেকে দেখলাম সে লিখেছে এক সময় ভাবতাম কতটা দুর্ভাগা সেই পিতা মাতা যাদের নিজের সন্তানের মৃত্যু সংবাদ দিতে হয়। এখন আর ভাবি না কারণ আমি আর মেরি এখন সেই হতভাগ্যতে দলেই পড়ি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের প্রাণভোমরা আমাদের অতি প্রিয় ডটি আর নেই কত আমাদের ছেড়ে চলে আমি চোখে অন্ধকার দেখলাম মাথা ঘুরছিল আমার কোন ক্রমে একটা আর্মচেয়ারে ধপ করে বসে পড়লাম ডটি এই পৃথিবী ছেড়ে চলে গেছে এই তো কদিন আগে ওর মাথায় চুমুখে বলেছিলাম আমাদের বাড়ি আসবি সপ্তাহ দু এক আগেও তোকে দেখেছি ফুটফুটে সুস্থ একটা বাচ্চা হঠাৎ কি হল শরীর খারাপ নাকি চুনিয়া হ্যাঁ চুনিয়া হতেই হবে ওর চোখে সেদিনই আমি দেখেছিলাম আক্রোশের ছায়া সে কোথায় সে শাস্তি পেয়েছে আমার চিন্তা যে নেহাতি অমূলক তা প্রমাণ করে দিল চিঠির পরের কয়েকটা লাইন ডটির আয়া চুনিয়াকে তুমি বৃষ্টিতে ওর গ্রামের বাড়ির ঘরে চাল ভেঙে যাওয়ায় কদিনে ছুটি নিয়েছিল সেই কদিন ডটি ছিল মেরির একদিন দুপুরে মেরি ঘরের কাজে ব্যস্ত ছিল ডটি কখন বাগানে খেলতে চলে যায় লক্ষ্য করেনি যখন সবার খেয়াল হয় रीपाशे तोल पहाड़ पड़े जावा और प्रिय पुतुलटा पर दिन माइलखानिक दूरे नदी मध्य पाथर खाजे मेले और पुलिसर अनुमान ডটি খেলতে খেলতে নদীতে পড়ে ডুবে মারা যায় ডিপ্রেশন আমি ওকে নিয়ে আগামী সপ্তাহে ইংল্যান্ড ফিরে যাচ্ছি নতুন করে জীবন শুরু করব। এখানে থাকলে বাঁচাতে পারবো না তোমার কাছে একটি অনুরোধ রয়েছে দয়া করে আমাকে নিরাশ করো না ম্যারির মতোই খারাপ অবস্থা চুনিয়ার ডটি চলে যাওয়ার পর ওর দিকে আর তাকানো যায় না ও ঠিক মেরির মতোই নিজেকে এই দুর্ঘটনার জন্য দায়ী করে আমরা চলে গেলে ওর উপার্জনের রাস্তাটাও বন্ধ হয়ে যাবে তা তুমি যদি তোমার বাংলোতে ওকে একটা চাকরি দাও আমি তোমার কাছে চিরকৃত হয়ে থাকব ওর কাজ নিয়ে তোমার কোনো অভিযোগ থাকবে না এই কথা আমি জোর কলায় বলতে পারি ইতি আমার বিন্দু মাত্র পছন্দ না হলেও সেই মুহূর্তে মানুষটার উপর খুব মায়া হলো ও সেদিন ঘটনাস্থলে ছিলই না আর আমি তাকে একটা জঘন্য অপরাধ আমি জানালাম, যে আমি সাপ্রহে চুনিয়াকে এখানে রেখে দিতে রাজি চিঠি পাঠানোর দিন কয়েকের মধ্যেই চুনিয়া এসে হাজির হলো আমার কাছে কি চেহারা হয়েছে ওর এই কদিনে ওর সেই বলিষ্ঠ ভয়ঙ্কর ভাবটা সম্পূর্ণ উধাও গাল দুটো ঢুকে গিয়েছে ভেতরে আর চোখের সেই জলা বরং তার জায়গায় চোখ দুটো এখন আরো বড় আর উজ্জ্বল লাগছে চুনিয়া ভেঙে পড়ল মেহেব কি মুহূর্তে আমার ঘরের চাল উড়ল আর কি মুহূর্তে আমি চার দিনের চুটি নিয়ে বাড়ি গেলাম তার মধ্যে তার মধ্যে হজম হবে তোর হজম হবে তোর তুই মরবি তুইও মরবি তুই মরবি আয় কপা আমি তাকে করলাম শুধু ওকে পেটেই ধরি নি গো ওকে মানুষ করেছি খাইয়েছি খেলেছি শুধু জন্মটাই আমাকে এসে এসে ডাকত আর তারপর না এলে না এলে ঠোঁট পুলিয়ে दो दिन लागल चुनिया धातस्थ होते तार पर आस्ते आस्ते कू करू ठीक और क्जे को खुद नहीं दिन रे उठे हाथमुख धुए बसे देखी चुनिया वासनकोसन परिष्कार के जिज्ञासा दृष्टि तकिया दौर शूते देवें क्यों नतन जो भय लगे बुझी भय ना भयना एका शूले आपनर को प्रयोजन लागले आसते तो पार्बना त আমি মনে মনে হাসলাম ভাঙে তবু মজকায় না মুখে বললাম ঠিক আছে তুমি চৌকাঠের ওপাশে বিছানা খাটাও তবে খবরদার নাক ডাকবে না কিন্তু ডটের মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকেই এমনিতেই আমার ঠিকঠাক ঘুম আসে না সে রাতে একটা পেপার ব্যাগ নিয়ে খানিক এদিক করার পর একসময় চোখ বুঝে এল রাত তখন কটা হবে আমি জানি না शब्दे घुमटा भेंगे गड़गने क्यों जान हास हाँ ए माथाय जा बार ओ माथाय उठे पड़ल के हायनार उत्पात रोचकार ब्यापार বিছানা ছেড়ে উঠে আমি একটা লম্প জ্বালালাম তারপর থেকে থেকে এবার আমার গা টা ছমছমিয়ে উঠল আমি মনে মনে নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করছি ওটা রাতচড়া পাখির ডাক সাহসে ভর করে সদর দরজার কাছে সদর দরজায় পিঠ দিয়ে বসে মাটির নিচে তাকিয়ে বিড় করে বকছে আর দুলছে আমি আসব না তীক্ষ্ণ গলায় ওর হোশ ফিরল চমকে উঠে বললো মেম সাহেব আমার ঘুম আসছিল না মেম সাহেব তাই তাই আশপাশটা দেখছিলাম দেখছিলাম কাল সকালে এত রাতে ঝাড়ু দেওয়ার কথা ভাবছিলে তাহলে ওখানে বসে ঢুলছিলে কেন না না সাহেব না আমি আমি সত্যি বলছি আমি সত্যি বলছি ভেম সাহেব ঝাড়ু খান কোথায় তো সেটা তো পেলাম না তাই না ভাবছি ওটা পাখির ডাক ম্যাম সাহেব পাখির ডাকবাই পাল্টা প্রশ্ন করার আগে ঘড়িতে দেখলাম ঢং ঢং করে তিনটে বাঁচলো বাগানের হাসি কান্না ততক্ষণে থেমে গেছে ঝামেলা না বাড়ানোই ভালো বরং চুনিয়াকে চোখে চোখে রাখি আর একদিন বেচাল দেখলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব পরদিন আমার একটা ডিনার পার্টিতে আমন্ত্রণ ছিল একটু রাত করেই বাড়ি ফিরলাম চুনিয়া দরজা খুলে দিল ওর চোখ দুটো কি আজ আরো একটু বড় লাগছে যাই হোক আমি আর কিছু জিজ্ঞেস করলাম না পোশাক পাল্টে শুয়ে পড়লাম কিন্তু ছিলাম। মাঝে একটু লেগে এসেছিল আর তার মাঝেই আমার ষষ্ঠেন্দ্রীয় বলে দিল কিছু একটা গোলমাল ঘটতে চলেছে আমি চোখ খুললাম আর সঙ্গে সঙ্গে পেলাম গায়ের রক্ত জল করা হাসির শব্দ একটা বাচ্চার হাসির শব্দ আগের দিনের মতোই সেটা বাগানের এক মাথা থেকে আরেক মাথা অবধি ঘোরাফেরা করছে তন্দ্রা ভেঙে গেল আমি চট করে খাট থেকে নেমে আবার লম্বটা জ্বালালাম যা ভেবেছিলাম দরজা চৌকাঠের ওপারে চুনিয়া নেই ধীরে ধীরে সিঁড়ি নিচে নেমে এলাম আজ দেখলাম সম্পূর্ণ অন্য দৃশ্য জুনিয়া বন্ধ দরজার পাশে দাঁড়িয়ে কাউকে চাপা গলায় এই তোকে বলেছি না খেলবো না তুই কান না তোর তোর সাথে আমি খেলবো না তুই আর খেলার মতন নেই নেই যেখান থেকে এসেছিস সেখানে গিয়ে খেলকে যা যা যা গোটা ব্যাপারটার মধ্যে এমন একটা অতি প্রাকৃতিক ব্যাপার ছিল যে আমি আমি শিউরে উঠলাম কষ্টে কেটে কেটে উচ্চারণ করে বললাম চুনিয়া কি করছো ওখানে কার সাথে কথা বলছ আমায় দেখে চুনিয়া হাও মাও করে উঠল সাহেব যেতে বলুন টাকে হেসে হেসে খেলতে ডাকছিল আমি যাইনি আমি যাইনি বলে সারা দেহে হেম স্রোত বইয়ে দিল আমি আমি স্তব্ধ হয়ে শুনলাম বাইরে কে যেন কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এই কান্না পরিণত গলার নয় এটাও একটা বাচ্চার গলায় কান্নার শব্দ আমি দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ কান্নাটা আমার দুরগোড়ায় এসে আবার ফিরে যাচ্ছে এরপর আমার ভয়ে যোগ হলো কৌতূহল ডটি যদি এসে থাকে তবে তবে আমি ততক্ষণে চেয়েছিয়ে চারপাশ মাথায় তুলে নিয়েছি কে আছো কোথায় আছো কোথায় বাচ্চা আছো? আমার চিৎকার শুনে আউট হাউস থেকে লোকজন বেরিয়ে এলো আমার কথা শুনে সকলেই অবাক হয়ে গেল অনেক লোকের অনেক কথা থেকে যেটা বেরোলো তা হলো কেউই কোনো বাচ্চার কান্নার শব্দ পায়নি আমার মন বলছিল যে তারা পাবেও না সবাই ফিরে গেলে আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম দেখে তখন মাটিতে বসে তার মুখ ফ্যাকাশে মেরে গিয়েছে আমায় দেখে করুন সুরে সে বললো আপনি আপনাকে আমি সব বলছি তাহলে ও চলে যাবে তো ওর ভ্যাকা মুখ দেখে আমার আরো বেশি ভয় লাগছে তখন মনে হচ্ছে এই বুঝি মরে যাবে মানুষটা অভয় দেওয়ার জন্য আমি বললাম বলো কি হয়েছে বলো কি হয়েছে আমি আছি তো চুনিয়া এদিক ওদিক তাকিয়ে মুখ খুলল আর আমি জরদ কবির মতো শুনে গেলাম আপনার সামনে আমার মুখে জুতো ছুঁড়ে মেরেছিল মেরিমেম সাহেব তারপর আপনি চলে যাওয়ার পর আবার একদিন আমার দিয়েছিল। আমি ঠিক করেছিলাম। এর বদলা একদিন মিথ্যে বলে ছুটি নিয়ে দুদিন জঙ্গলে লুকিয়েছিলাম কিচ্ছু খাইনি শয় ভর করেছিল তখন আমার মাথায় আমায় দেখে ডটি বাবা ভাবলো কোথায় আমি খেলতে এসেছি আমার মাথায় তখন মেরি মেম সাহেবের দাওয়া গালাগালি ভাসছে মনে কালি থাকে না গোদিন যদি কান্নার আওয়াজ কেউ পেয়ে চলে আসে আমি ভাবি হেমন কাজের মুখে আগুন আর দু দিয়ে और गोला और चेपेरी प्रथम लाल हो ए, तार पर नील बुझल नहीं आंगुलटकेड़े आंगुलटा ब তারপর বেঁধে ডুব সাহেব বাচ্চাটারে আমি ডুবিয়ে দিই এতগুলো কথা বলে চুনিয়া হাঁপিয়ে উঠল আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে ভাবলাম আমার অশুভ হাতছানিটা ঠিকই ছিল তবে ভুল প্রমাণিত হলে আজ ডটি এই দুনিয়ায় থাকতো চুনিয়া আবার বলল খুনি বানিয়ে ছাড়লো আমাকে খুনি খুনি বানিয়ে শেষের দিকের কথাগুলো জড়িয়ে গেল চুনিয়ার আর তারপর শটান পড়ে গেল মাটিতে দেখলাম ওর মুখ দিয়ে গ্যাচলা বেরোচ্ছে শেষ পর্যন্ত হাসপাতালে পাঠাতে হল আর তারপর সেখান থেকে পাগলাগার কারণ হাসপাতালের বিছানায় শুয়ে সেই খালি তারিয়ে খেলার কোনো এক অদৃশ্য এবং রাত হলেই তার আচরণ হয়ে উঠত আরও ভয়ঙ্কর তখন সে বন্দি জানুয়ারের মতো চিৎকার করত আমি একদিন তাকে দেখতে গেলাম দেখলাম একটা ছোট্ট খুপড়িতে অবস্থায় বসে আছে চুনিয়া আর হাত পা আমাকে দেখে ডুকরে উঠলো তো এখান থেকে যেতে আমি খেলবো না আমি খেলবো না তুই আমার গালাগালি করে উঠল নাকামি করতে এসেছি দেখি! অসুস্থ লাগছিল ওই দুর্গন্ধে ওই পরিবেশে আমি দরজা ঠেলে বেরিয়ে এলাম चुनिया आया मूल रचना रूप पुष्पल गल्पाठ गल्पकार इंद्राणी मेरि पोलक चरित्रे श्री चुनिया आयार भूमिकाय अय्तिका समबत कण्ठे अग्नि समक्री एंड्रु पोलकर भूमिकाय गल्पर सूत्रधार अमी मेर शब्द ग्रहण आबह संगीत शुभदीपरिचालन पुष्पल समग्र परिकल्पना परिचालन इंद्राणी शेष हल अलिस पैर लेखा चुनिया आया आगामी सप्ताहे रोमांचकर गल्प नहीं हाजिर हो सनडे ससपेंस